শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিভিন্ন দিনী মাদারেস থেকে আগত নূরের চশমা ইস্তালাবা বিভিন্ন গ্রাম অঞ্চল আজকের মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল দেখে। দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দিনের নিষ্পতে প্রধান পাখের মোহাবতে জান্নাতি আয়োজনের মাঝে সাম্প্রতিক কালের শ্রেষ্ঠ দরবারে আমরা সকলে শুক্র গুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মোহাবত নিয়ে দিন থেকে আবেগের সাথে সকলে পড়ি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি আমরা একটা কথা জানি এবং বিশ্বাস করি পৃথিবীতে যত মানুষ আছে শান্তি চায় আরাম চায় পৃথিবীর মানুষ অশান্তি চায় না অশান্তি চায়। সে যেই হোক আস্তিক হোক আর নাস্তিক হোক গ্রামের হোক আর শহরের হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক বিত্তবান হোক আর বৃত্তহীন হোক সবাই সুখ চায় শান্তি চায় এবং শুধু মানুষই সুখ চায় না যাদের ভিতরে প্রাণ আছে তারাই সুখের সন্ধানে তারাই সুখ চায় পৃথিবীর কোন প্রাণীগুলো অশান্তি ও সুখে থাকতে চায় আমরা যারা মুসলমান পরোপারের বিশ্বাসী আমরা জানি পার্থিব জগতের এই জীবন আমাদের আসল জীবন না পৃথিবী আমাদের আসল ঠিকানা মরণের পর থেকে আমাদের মূল জীবনের সূচনা হবে সেই জীবনের মোকদ্দমা হলো এই জীবন সময় তো স্থিতি সত্তর বছরের জীবনে সকলেই শান্তি চাই তাহলে অবশ্যই পরপারের চিরস্থায়ী জীবনে অশান্তি চাওয়ার কোন প্রশ্নই আসেনা পরপরের চিরস্থায়ী জীবনে যদি পৃথিবীর কোনো মানুষ এক পৃথিবীতে সুখ এবং দুঃখ মিলে ঝুলে আছে সুখ আছে দুঃখ আছে শান্তি আছে অশান্তি আছে আরাম আছে ব্যারাম আছে যেখানে সুখ সেখানে সুখ যেখানে দুঃখ সেখানে দুঃখের আমরা জানি বিশ্বাস করি এবং দেখেছি আমাদের দেশ দিন দিন দিন দিন বাহ্যিকভাবে উন্নত হচ্ছে সবকিছু বিভিন্ন দিক থেকে উন্নত হচ্ছে যেমন এক সময় আমাদের দেশের চিকিৎসা সেবা যেই পরিমাণে উন্নত ছিল এখন তার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সব রোগের চিকিৎসা দেয় বলুন তো দেখি চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ সাধনের এ যুগে এখন কি একজন সব বিষয়ের চিকিৎসা দেয় না বরং এক মানুষের শরীরের উপরে তিন বিষয়ের বিশেষজ্ঞ আগে পুরা বডির ছিল এক ডাক্তার এখন এক চোখের উপরে তিন সাবজেক্টের তিন ডাক্তার তার মানে চিকিৎসা বিজ্ঞান এখন উন্নত এখনো আমাদের অনেক নর্মাল বাজারে মার্কেটে গেলে একদিন মোবাইল ফোন সেখানে শুধু এগুলি পাওয়া যায় সেখানে কাপড় মিলে না যেই মার্কেটে কাপড় পাওয়া যায় সেখানে আবার মোবাইল মেলে না যে মার্কেটে খাদ্য পাওয়া যায় সেখানে কাপড় মিলে না তার মানে উন্নত যত উন্নত হবে তত জিনিসগুলি বলতে হবে উন্নত এই জন্য দুনিয়াতে সবকিছু একই সঙ্গে পাওয়া গেলেও পরপারে সুখ দুঃখ এক জায়গায় মিলবে না সুখের এরিয়া ভিন্ন দুঃখের এরিয়া ভিন্ন কারণ পৃথিবীর কোন মানুষের জীবনে সুখ পেতে জান্নাতে শুধু সুখ আর দুঃখের কোন টাস সেখানে লাগবে না কোন মানুষ যদি পর পরে হতে চায় তাহলে তাকে যেতে হবে কোথায় জাহান্নে জাহান নামে শুধু দুঃখ বিক্রি হয় দুঃখ বিতরণ হয় উপস্থিতি পরপর যদি কোনো ব্যক্তি শান্তি পেতে চায় তাকে কোথায় যেতে হবে জাননাতে জান্নাতে যাওয়া জিনিসের দুইটা কোর্স থাকে একটা লং কোর্স আর একটা শর্ট কোর্স জাগতিক বিদ্যায় কোনো ব্যক্তি যদি বিদ্যান হতে চায় তাহলে তাদের জন্য দুটি পদ্ধতি আছে একটা হলো নর্মাল পদ্ধতিতে স্কুলে ভর্তি হয়ে সাত দিন ক্লাস করে তারপরে দিন শুধু সাত দিনে একদিন সুটির দিনে ক্লাস করেও ওই বি এর এত বড় ডিগ্রি নেওয়ার সুযোগ আছে আমাদের কমই মাদ্রাসাতেও তাই একটা হচ্ছে লং কোর্স আর একটা হচ্ছে যদি ঢুকতে চায় আল্লাপ দুইটা কোর্স কোরআনে পকে বর্ণনা করেছেন কয়টা কোর্স দুইটা কোর্স জান্নাতি হওয়ার দুই কোর্স একটা হচ্ছে লং কোর্স আর একটা হচ্ছে শর্ট কোর্স আমাদের দেশের মেয়েরা যে কাপড় শর্ট ঠিক বললাম না ব্যাঠিক বললাম ইদানিং কালে যে শর্ট তাপটা অধিক শর্ট আবার কিছু দেখা যায় লং এটা অধিক লং আল্লাহের জান্নাতে ঢোকারও দুইটা কোর্স একটা হচ্ছে লং কোর্স আসরের ভিতরে আল্লাহনা করেছেন কর্মসূচি যারাই জান্নাতি হতে চান তারাই এ বয়ান শুনতে হবে কারণ জান্নাতে যাওয়ার শর্ট বর্ণনা আমি আজকে দিচ্ছি আমাদের দেশের মানুষ এখন পছন্দ করে সব বিষয়ে শালামের এটা হলো লং এটা বলতে চায় না এটা শট মানে উপস্থিতি সব জায়গায় কিন্তু চলে না সব জায়গায় চলে না সালামকে সব করার অনুমতি সাংঘাতিক ভুল সালাম আলাইকুম সালাম আলাইকুম এমনকি দুঃখের সাথে বলতে হয় আমার মতো কিছু আলিম আছে সালাম কোনো সহিবল নাই তবে একটা কথা বলে দিতে চাই তর্জমা আর তর্কিব দিয়া আল্লাপের কাছ থেকে নেকি উত্তোলন করা যায় না सालाम दिए नेक पे ग्रामिटिकल भाव देखा सालाम सालईकुम बढ़ना করে আবার বলি আসসালাম অনেক ইমাম সবকেও দেখা যায় নামাজের ভিতরে সালামছে সুরুর হামজাকে অস্পষ্ট উচ্চারণ করে আমি আমার এই দুই কানে শুনে বলতেছি মানুষের কাছ থেকে না আমি আমার নিজের কানে শুনে বলতেছি আল্লাহ আমাদেরকে জাননাতে যাওয়ার সৎকস্তের কর্মসূচি হলো দুইটা একটা হলো ইমাম আর একটা হলো নে কামল খুব ভালো করে বুঝবেন দিন যত গড়াচ্ছে মানুষের সময় কত সংকট হচ্ছে সময় খুব হয়ে যাচ্ছে না ওভার ব্যস্ত আপনাদের মনে পড়ে কিনা দেখেন তো আমরা ছোট্ট বেলায় দেখতাম মানুষ আত্মীয় বাসায় দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন দাওয়াত খেতে যেত এখন কি এই সুযোগ আছে আমাদের সিরাজগঞ্জে দেখতাম ছোটবেলায় মানুষ হাডুডু খেলতো হাডুডু হাডুডু বুঝেন এই যে চ্যাংল দিত ওই দিক থেকে কয়েকজন ধরার জন্য প্লান নিত ধরতো আর দিকে নিয়ে আসতো এটা হাডুডু দরজমা করে দিলাম এরপরে ঘুড়ি উড়াইত বলেন তো দেখি এগুলি কি এখন আর দেখা যায় না কেন সবাই ওভার ব্যস্ত শুধু ব্যস্ত না ওভার ব্যস্ত ছোট্ট শিশুদেরকে আগে দেখতাম তারা সকাল বেলায় সাথে আর একটা সংযোগ দিয়ে ওর উপরে গাছের পাতা দিয়ে ঘর কাজ করত। ছোট্ট ছোট্ট মেয়েদেরকে দেখতাম ওরা জমিন করে কুটি বা উঠিয়ে দিয়ে রান্না বানার কাজ করত। বলেন তো দেখি এই দৃশ্যগুলি একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যস্ত শুধু ব্যস্ত না আবার ব্যস্ত আমাদের দেশের একসময় এ দেশের শিক্ষিত লোকদের স্লোগান ছিল তথ্য ছিল তাদের কথা ছিল যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে ছয় বছর দেখা দিতে পারে কিন্তু বলুন তো দেখি আজকের নতুন গবেষণায় আমাদের দেশের শিক্ষিত মানুষেরা আগের থিওরি আগের একদম বাতিল করে দিয়েছে এখনকারি কি এদেরকে স্কুলে পাঠাও সবার উপস্থিতি ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন সাড়ে তিন থেকে চার বছরের ভিতরে কি স্কুলে পাঠাও প্রশ্ন হলো সাড়ে বছরের বাচ্চা তো স্কুলে যেতে না। ঠান্ডা মাথায় মনে রাখবেন এই যে ছোট্ট সাড়ে তিন বছর চার বছরের বাচ্চাকে স্কুলে পাঠাও উপরে লেবেল লাগাইছে উন্নত শিক্ষায় শিক্ষিত হবার সুবর্ণ সুযোগ ভিতরের মারাত্মক সরযন্ত্রের চাল বিস্তার করা আছে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র বুঝতে চাইলে কোরআনে পাকের আলেপ হতে হয় কোরআনে পাকের আলেপ হওয়া ছাড়া এই ষড়যন্ত্র বোঝা না আমাদের দেশের এক প্রকারের জ্ঞান পাপি আছে মোল্লায় বেশি কথা বলে এই জাতীয় কথা বলার লোক আমাদের দেশে আছে না নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই মোল্লা কখনো বেশি কথা বলে না কলন্দার আছে কুইয়ার আছে গোয়ার মোল্লা যা বলে বাস্তব কথা বলে একটা মিশাল দিলে বুঝবেন এক মায়ের তিন সন্তান কয় সন্তান একজন ব্যারিস্টার আরেকজন ইঞ্জিনিয়ার আর ডাক্তার সবগুলার শেষে আর আছে বুঝলেন নেই এবং ইঞ্জিনিয়ারের আশাতে থাকে হঠাৎ করে আকস্মিক ভাবে মা একদিন অসুস্থ হয়ে গেল মার ডাক্তার ব্যারিস্টার সন্তান মাকে নিয়ে হাসপাতালের গেল ডাক্তার মা বিবরণ শোনার পরে কিছু টেস্ট দিল তার সাক্ষাৎ করবেন ডাক্তার ছেলে একুশ দিন পরে পরে বাসায় আসে কিন্তু যখন ফোনে যখন সংবাদ পেল মা অসুস্থ ডাক্তারকে দেখানো হয়েছে সে এক সপ্তাহ বাড়িতে চলে এলো তখন জিজ্ঞেস করলো দেখি ডাক্তার তোমাকে কি কি কাগজপত্র দিয়েছে কি কি প্রেসক্রিপশন করেছে দেখিত মা তখন বালিশের নিচ থেকে পার প্রেসক্রিপশন এবং একটি সব বের করে দিল বের করে দেওয়ার পরে ডাক্তার ছেলে তো বুঝতে পেরেছে কি কি জিজ্ঞাস করলো মা তোমার ছেলেও দেখেছে কিছু পায় নাই ইঞ্জিনিয়ার ছেলেও দেখেছে কিছু পায় নাই ডাক্তার ছেলে যখন এই ফিলিমটা দেখলো দেখা মাত্র বললো ওমা তোমার তো একটা সমস্যা হয়েছে। তোমার একটা হালকা অপারেশন করতে হবে কি তোমার পাথর দেখা যাচ্ছে টন টন পাথরের কাজ করে কিন্তু সেও চেয়ে চেয়ে দেখলো মায়ের গল্পাদারের মাত্র তিনটা পাথর সে খুঁজে পেল না খুঁজে পেলো কে ডাক্তার ব্যারিস্টার দেখেছে যোগ্যতা নাই ডাক্তার দেখতে পেরেছে তার যোগ্যতা আছে মায়ের পেটের পাথর বের করতে চাইলে দেখতে চাইলে যেমন ডাক্তারি আর ডক্টরি করে নাস্তিকদের ষড়যন্ত্র বুঝতে নাস্তিকার নাস্তিক আর মুাদ ষড়যন্ত্র বুঝতে চাইলে কোন বিদ্যা লাগে বলুন কোরআনের বিদ্যা সম্মানিত সুধি এই যে আজকে মুসলমানের সন্তানদেরকে সাড়ে তিন বছর বয়সে তাদেরকে ভর্তি করানো এটা কোন মুসলমানদের বানানো এই তরুণ কারা। ব্রিটিশ যখন ভারতবর্ষ সারতে বাধ্য হলো তখন ব্রিটিশদের একজন অন্যতম শিক্ষাবিদ ডক্টর বি কাটলে সে একটা শিক্ষানীতি প্রণয়ন করলো সে শিক্ষানীতি সভ্যতা সংস্কৃতির দিক থেকে হবে ব্রিটিশ মার্কা। এই বক্তব্য শোনার পর আল্লাহ নাই আর একটা শিক্ষানীতি প্রণয়ন করলেন শিক্ষানীতি প্রণয়ন করে উনি বক্তব্য দিলেন আমরা শিক্ষা নীতি প্রায় শিক্ষিত কথাগুলা দিলেন কিছু বক্তব্য শুনে কান খোঁজ করা ভারী করা এটা কিন্তু আমাদের টার্গেট না আমাদের দাও তার মানে কি মুসলমান সিরা নাস্তিক ছেড়ে দেশ আমরাও বদলে যাও বদলে দাও বলি এই চরিত্র নিয়ে করে এই চরিত্রে পরিবর্তন করে না শিক্ষানীতি প্রণয়ন করে চলে গেল লম্বা টাইম পার হলো তাদের কাঙ্ক্ষিত মনের মুসলমানদেরকে নাস্তিকার মুরতাদ বানাইতে পারলো না হাতে গোলা দুটি কয়েক নাস্তিকার মুর্তাদ হয়েছে এর আগেই কাম শেষ কি কাম শেষ সাড়ে তিন চার বছর বয়স স্কুলে যেহেতু যাবে ছয় বছরে তার আগে মুসলমান মা মুসলমান বাবা তার সন্তানটাকে সবাই মক্তব সকালবেলার মর্নিং মুক্তবে ওই মসজিদে এবং মুক্তবে পাঠিয়ে দেয় মকতবা মসজিদে যে ছোট্ট ছেলেটি ছয় বৎসর বয়সের আগেই উপস্থিতি কথা বুঝবেন ওরা তখন চিন্তা করে দেখলো এদেরকে শিক্ষা উন্নত শিক্ষার লেভেল না এদেরকে সেটা হলো সাড়ে তিন থেকে চার বছর বয়সে তুমি তোমার বাচ্চাকে স্কুলে পাঠায় দাও এখন প্রশ্ন হলো একে একে যাবে না অসুবিধা কি আর মাকেও পাঠাও কাজ কিন্তু দুইটা হয়ে গেল শিখার সুযোগ তার হল না এ অবস্থায় যখন বেড়ে উঠবে আজকে তো হাতে গোনা কুটি কয়েক নাস্তিকতার উৎপথে সারা দেশের অস্থির সেদিন বেশি দূরে নয় এই পত্রিকাগুলো বলতেছি একটু শোনার জন্য চেষ্টা করবেন আমাদের ঘর থেকে নাস্তিক বের করার ষড়যন্ত্র এই জন্য বিশ্বাস না হয় একটা রিপোর্ট আপনাদের ক্ষেত্রে পেশ করতে চাই কিছুদিন পূর্বে তো আর পরীক্ষা হলো না বাংলাদেশের সমস্ত এমন এমনসি পরীক্ষায় এ প্লাস পাওয়া ছেলেদেরকে গিয়া যদি জিজ্ঞাসা করেন তুমি ইমানে মুচমালসা বলো এই প্রশ্নের জবাব এসে কোনো ইংরেজিতে করে তুললো ইমান থেকে তাকে দূরে সরানো এই হলো ষড়যন্ত্র এই জন্য করেছেন পৌঁছায় দেওয়া হল শুধু ইংরেজি শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব না শুধু অঙ্ক শিখানো আপনার দায়িত্ব না শুধু ভুগুলার ইতিহাস শিখানো আপনার দায়িত্ব না আপনি একজন মুসলিম আপনার দায়িত্ব হলো এই সন্তানদেরকে আল্লাহ আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতেই হবে নিঃসন্দেহে অভিভাবক মন্ডলীদেরকে বলতে চাই যদি কোনো কেজি পিন্ডারা কাটেনে তিনি শিক্ষার ব্যবস্থা না থাকে আপনি যে নারিশ করবে সম্মানিত যে কথাটা বলতেছিলাম মূলত এটা একটা প্রাসঙ্গিক কথা চলে এসেছে সেটা হলো এখন প্রত্যেকটি মানুষের সময় খুব শর্ট খুব ব্যস্ত সবাই সময় খুব কেনা শুরু করছে। এই গত সপ্তাহে ভদ্রলোকের সাথে আমার কথা হলো আমাদের এলাকাতে তার সময় খুব সংকট হওয়ার কারণে সে হেলিকপ্টার দিয়ে চলাফেরা করে প্রাইভেট কারে তার সময় কভার করতে পারে না যেহেতু মাসে তিন দিন পাঁচ দেশে থাকার সুযোগ নেই সবসময় তাকে বাইরে থাকতে হয় এমন ব্যবসায়ী আছে না খুব কব হলেও আছে সময় তো শুরু সাথে তাকে ডিস করতে হবে এখন এই লোক দুই দিন যে আমেরিকায় থাকবে এর জন্য একটা হোটেলের প্রয়োজন আছে না আরামের প্রয়োজন আছে না এই লোকটা যদি এখান থেকে আমেরিকাতে গিয়ে তারপরে সিটিতে নেমে এরপরে ঘুরে ঘুরে হোটেল দেখে আপনারা জানেন বিদেশে হোটেল বুকিং দেওয়ার পদ্ধতি এখন দুইটা হোটেল বুকিং দেওয়ার পদ্ধতি কয়টা দুইটা একটা হলো এনালক আর একটা হলো ডিজিটাল এনালক পদ্ধতি কি হোটেলটাকে বুকিং দিলেন এটা হলো এনালক পদ্ধতি। একটা ডিজিটাল পদ্ধতি আছে সেটা আপনি ওখানে যাবেন হোটেল দেখবেন তারপরে বুকিং দিবেন এতটুকু টাইম আপনার নাই আপনি বাংলাদেশ অবস্থান করে ল্যাপটপ আরো কি কি আছে যাওয়ার প্রয়োজন নেই আপনি এখানে ক্লিক করলেই আপনার কাছে যাবে কি মানের হোটেল দেখতে চান মনে করেন থ্রি স্টার থ্রি স্টার ক্লিক করলেই আসবে পঁচিশটা হোটেল আছে আপনি কয় নাম্বার একটা দেখতে চান মনে করেন আপনি আপনি বুকিং দিবেন দশতালার ভিতরের ফ্লোরটা কেমন এটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ওখানে গিয়ে যায় দেখা দরকার নাই এখান থেকেই দেখতে পাবেন কক্ষের ওখানে ক্লিক করলেই ভিতরের স্পেসটা বেরিয়ে আসবে ভিতরের ডেকরেশন ওইখানকার কি বলে চেয়ারটা কেমন হবে খাপটা কেমন হবে ওয়াইফাই সুবিধা আছে না নাই এসবগুলি এখান থেকেই দেখা যায় তাহলে আপনার জন্য দুইটা জিনিস দরকার কয়টা জিনিস দরকার দুইটা জিনিস দরকার সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয়টা মনে রেখে আমার আজকের আলোচ্য বিষয় হলো আমেরিকার হোটেল বুকিং দিতে চাইবে দুইটা জিনিস মিনিমাম দরকার নাম্বার এক যেই মানের হোটেল আপনি নিতে চান ওই মানের টাকা লাগবে টাকার খবর নাই ফাইভ স্টার খুঁজতেছে ডলার দিয়ে কখনোই আমেরিকার শুধু ডলার দিয়ে হোটেল বুকিং দেওয়া চায় না ওর সাথে আরেকটা জিনিস ক্যাজ করতে হয় তার নাম হলো আমেরিকার বিশানম্বা কোন মানুষ বুকিং দিতে চায় দুই পদ্ধতি নাই এনারক পদ্ধতিতে জান্নাতের হোটেল বুকিং দেওয়ার সিস্টেম নাই মরবেন এরপরে আপনারা তুটবেন তারপরে হোট জান্ন দেখে জান্নাত বুকিং দিবেন এমন সিস্টেম থাকলে বুকিং দিত্তিকেরাও জান্ন কিন্তু এনারা পদ্ধতিতে মরার পরে পরে গিয়া জান্নাত বুকিং দেওয়ার কোন সিস্টেম নাই দিতে এই আল্লাপের জান্নাতের হোটেল যদি পৃথিবীর কোন মানুষ দুনিয়া থেকে বুকিং দিতে চায় তাহলে তার জন্য অবশ্যই মিনিমাম দুইটা জিনিস দরকার তার ভিতরে এক নম্বরে বন্ধুরা আমার দরকার হলো যে পরিমাণের যে মানের জান্নার চায়ের ভিতরে আসছে যেই লোকের নেকি যত বেশি হবে তার জান্নার তত উন্নত স্টারমার্ক বলা হবে যেই লোকের নেকি যত কম হবে তার জান্নার তত নিম্ন মানের হবে তার ভিতরে এক নাম্বার আপনাদের সিলেটের লোকেরা আপনারা তো তাম ওয়ার্ল্ড খবর খুব ভালো জানা আছে বর্তমান বিশ্বের ভিতরে সবচেয়ে উন্নত মানের হোটেল দুবাইতে যার নাম হলো বার্থাল খালিফা का तुई खोटा का लागे। होटेल चौबीस घंटा समय काटाईते चाहले बांगे प्राय लक्ष टा लगे मुसलमान ये उन्नतमान हजार स्टार मार्केट होटेल মুসলমান বন্ধুরা আরে আমার এই উন্নত জান্নাতের হোটেল বুকিং দিতে চাইলে কয়টা জিনিস দরকার দুইটা জিনিস দরকার এক নম্বরের বন্ধুরা আমার দরকার তার বরং ওর সঙ্গে ইমানের বিষা নাম্বারও করা কখনোই আমার জান্নাতের বুকিং দেওয়া যায় না নেকির কাজ করতে করতে তাম পৃথিবীর সকল নেকির কাজগুলি সম্পাদন করে ফেললো মসজিদ তৈরি করলো বৃদ্ধাশ্রম তৈরি করলো ইতিমখানা তৈরি করলো রাস্তাঘাট তৈরি করে দিল আমার পিসা নাম্বার না থাকে এই সমস্ত নেকির দ্বারায় পরে আল্লাহর বুকিং দেওয়ার সুযোগ একটু জোরে বলেন বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য দুইটা মেসাল দিতে চাই नेक मदारेसा मानव सेवा करते जीवन जौवन सबीन दिल जीवन चीज कमारित बरण करलो मानव सेवा तमाम दुनिया बहुवार गोल्ड मेडल दिए महिला जो मरे गलत देखी तरह कय बर हलो সখন তোরে বুখারী শরীফের হাদিস আপনাদের প্রত্যেকেরই জানা আছে একজন পতিতামে আমল রসুল বলেছেন জীবনে ওয়ান টাইম একবার সৃষ্টির নিকৃষ্ট কুকুরকে ওয়ান টাইম পানি পান করানোর কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের বুকিং দিয়ে দিল সুবহানাল্লাহ বললেন না কি এই হাদিস কি আপনারা শুনেন নাই বহুবাহ শুনেছেন এই হাদিস জানে না এমন মুসলমান নাই একজন পতিতামে জীবনে ওয়ান টাইম সৃষ্টিরা বরং সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করেছে এর পরেও এত কাজ করার পরেও এগুলি দিয়ে জান্নাতের বুকিং হয় নাই কেন শুধুমাত্রে যেই বন্ধুরা আমার কথাগুলি বলা দরকার এত লম্বা টাইম পর্যন্ত মেশাল পেশ করার মতো সুযোগ নাই তবে যেই কথাটা আপনাদের ক্ষেত বলতে চাচ্ছি সেটা হলো দুইটা জিনিস বন্ধুরা আমার হলো ইমান এই ইমান হল সবচাইতে বড় বন্ধুরা আমার মজবুত সবচাইতে বড় প্রধানতম জিনিস ইমান হলো সবচাইতে বড় সম্পদ কোনো একজন মানুষ তুলি এমন হয় ইমানের করতে দুরা পিসা যদি না থাকে এই লোকটা পরে এক সেকেন্ডের জন্য আল্লাহর জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই ইমান সবচেয়ে দিন আমরা জীবনে ইমানের ক্লাসে বসি নেই বসি নাকি গুলামায়েরাম ছাড়া ইমানের ক্লাসে বসি নেই ইমান কাকে বলে ইমান কোন কোয়ালিটি হয় আমাদের মাথার ভিতরে ঢোকে নাই আমি কিন্তু পরিবারে আপনাদের অনুভূতিতে একটু নাড়া জাগানের জন্য দুই দিনটা কথা বলতে চাই সেটা হলো ইমান বলা হয় জানার পরে মানা ইমান মউত। মুসলমান ভাইয়ারে আমার ছয়টা জিনিসের প্রতি আমরা ইমানের স্বীকৃতি দিয়েছি তার ভিতরে প্রথম নাম্বার হলো আমন্ত আল্লাহর প্রতি ইমান मन जानिना आल्ला आल्ला हाथ आना কিন্তু আল্লা আঙ্গুল আছে কিনা আল্লাপের ভাবার মতো কোনো সুযোগ আমার নাই বরং আমি ইমান আনছি আমি আমি ইমান আনছি আল্লাহর উপরে আল্লাহ যেমন তেমন তার জাতের ব্যাপারে গবেষণা করার মতো যুগ আমার নাই ও মুসলমান ودرب الله قبصه مع رسيد ভিতরে তুমি নৌকা চালাইতে চাও এটা তো এমন একটা সমুদ্র যে সমুদ্রের ভিতরে যত মানুষ নৌকা চালাইছে একজন মানুষও তাদের নৌকার একটা কিনারায় ভিড়াইতে পারে নাই ও শেখ সাদি তুমি যত বড়ই হও তু নে বলার जो चौबन कल शुरू हो তখন আমরা যদি আল্লাহ পাকের দ্বারা দৃষ্টি শক্তি চক্ষু দিয়া যদি সূর্যের দিকে তাকাই বলুন তো দেখি সূর্যের যৌবনকালে তাকাইলে সূর্য দেখা যায় নাকি সূর্য তো দেখা যায় না बंद्यता मुसलमान भाई सुधुअसूल माना जाक मुक्तर जो जथेष नबीर को कोवालिटी যেমন কোন একজন মানুষ তুই সকল নবীদের পথ হবে না আমার পয়ম্বর কে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে গোলাম আহমদ কাদিয়ানির গুরুপেরা আমাদের পয়ে গম্বর কে পয়ে মানে আমাদের পয়ে গম্বর কে মানে কিন্তু সর্বশেষে মুসলমান আজকে ইমান সংক্রান্ত জ্ঞান আমাদের ভিতরে অভাব থাকার কারণেই তো নানা রকমের পাতিলের আমাদেরকে বন্ধুরা আমার দখল করে ফেলতেছে কখনো শিড়ি ভিতরে ঢুকায় দিচ্ছে কখনো আমাকে নাস্তিক বানায় ফেলতেছে কখনো আমাদের মুখে কখনো বন্ধু আমার ভিতরে ঢুকে যাচ্ছি এ সবগুলার মূল কারণ হলো নাই জন্য আপনাদের কাছে আমি আবেদন জানাইতে চাই মুসলমান সবচেয়ে বড় সম্পদ হলো ইমান ইমানের চাইতে বড় সম্পদ নাই নাই এ পৃথিবীতে একজন মানুষের কাছে ইমানের চাইতে বড় সম্পদ নাই दामी है क्योंकि डुप्लीकेट बे भूप्लीकेट बे যে করে সম্পদ চুরি হওয়ার যেমন সম্ভাবনা ডাকাতি হওয়ার সম্ভাবনা ইমান যেহেতু বড় সম্পদ এই এটাকে লুন্ঠন করার ডাকাতো আছে चोर डेथको गोपने घर टो नासिकारूर्ता क्षमता देखाया जे लुंडन करतेमे मुहब्बत लुंडन करते हलो इमान मुसलमान युवक चाहिए युवती चाहिए প্রয়োজনে তুমি তোমার রক্ত গেলে এই মানুষটা কুকুরের টাইটালিকৃষ্ট হয়ে যায় আল্লাপকের আল্লাপকি স্পষ্ট বক্তব্য দিয়েছেন সময় পুস্তিক কথাগুলি একটু দিলার জন্য চেষ্টা করবে। छोट बिखक मु এই বইটা খরিদ করবেন এটা ভাষায় তালিম করবেন সবাইকে নিজে বুঝবেন অন্যকে বুঝাবেন ছেলে মেয়েদেরকে যেই জায়গা পুছে না আসে এটা দাগ দিয়া রাখবেন যোগ্য কোনো আলেমের কাছ থেকে এটা বুঝে নিয়ে ভাষাতে আবার তালিম করবেন যদি আপনি আপনার ভাষায় কিতাবুল ঈমানের তালিম করতে পারেন ওর ঈমানটা যখন মজবুত হবে কোনো ताकत pari বনতে বন সিনিয়রইতে পারবে না কোন চারি কারা আজকে বাজার কতির উপলক্ষে নতুন কোন মিষ্টির দোকান আসছে কিনা জানিনা তবে আমাদের সিরাজগঞ্জে অনেক জায়গাতে মিষ্টির দোকান নানা রকমের খাবারের দোকান আসে এক আন্দার মিষ্টির দোকানদার অনেক মিষ্টি বিক্রি টিক্রি করে মোটামুটি এক পাট পা আসলো এসে মিষ্টির দোকানের সামনে এসে ছোট শিশুকে পেয়ে জিজ্ঞাসা করে এই তোদের মিষ্টি কেমন দেখি তো কেমন লাগে একটা খাই ছোট ছেলে উত্তর করলো তুই মিষ্টি খাবা পারবা না আমি তো মিষ্টি খাবোই আমার নাম মাসি মাসি তো মিষ্টি খাই তুই খেয়ে ফেলছে ছেলের কথা যখন ওই বাত্পার মানতেছে না ছেলে দৌড়ে গিয়ে বাসার ভিতরে দুইকে আব পাঠিয়ে খাম হয়ে গেল কি আমাদের সব মিষ্টি খেয়ে শেষ করলো কে খায় মাসি আব্বা বলতে আব্বা তো আর বুঝে নাই এটা প্লেটে হাত লাগাইছে আবার দৌড়ে গেছে ও আব্বু মিষ্টি খায় একটু শেষ করে দিল কে খায় মাসি আব্বা ধরে খা কয়লা মিষ্টি খা মাসিকে খেতে দাও शेस। मिस्टि मसीि खाए बोलते से, ना खाय तीन बार बेपी बार बार एत क ছেলে উত্তর করে মাসি বাবা বুঝে না মাসি মানে মাসি তো সবসময় থাকে ডজন ডজন মাসি কোনোদিন তো একটা মিষ্টিও শেষ হলো না আজকে সব মিষ্টি ফুরিয়ে গেল তার মানে আমি খাবো এই বলে মিষ্টি খাওয়া শুরু করলো আমি তখনই তো আপনাকে গিয়া বললাম আব্বু মাসি মিষ্টি খাই শেষ করলো আমি আবার গেলাম আব্বু মাসি মিষ্টি খায় শেষ করলো আপনি বললেন খেতে দে কয়দা আর খাবে দেখেন কয়দা খাইসে মাথার ভিতরে টুপি আছে মুখের ভিতরে দাঁড়িয়ে আছে পরনের ভিতরে জুব্বা আছে সব ঠিক আছে উপরে যদিও ইসলামের নেমেল লাগাইছে ভিতরে ভিতরে হলো কুকুরের নেমেল হলো হুজুরের নামকরণ করছে হুজুর ও যেমন নামকরণ করেছে এরা হলো চোখ এরা হলো ইমানের ঘরের করে আপনার ইমানকে চুরি করবো আপনি তেরো পাবেন না মুসলমান ছিল শতকে যদি পৃথিবীর কোন মানুষ আন্দা পাকের জান্নাতে যেতে চায় তার জন্য কয়েকটা জিনিস দরকার বলছিলাম বলেন তো দেখি দুইটা জিনিস खूब सहज भाषा बुद्वि ने कम बनाएमे जे अमल कर लेकिन ट अनुमति नम्बर सरकार इंजिनियर प्लान अनु चेयरमैन নিজের টাকা ব্যয় করে যদি দস্তাবিজ কাল মারিদা যদি তৈরি করে দেয় সেই বাংলাদেশে এক আমার ইঞ্জিনিয়ারের সিগনেচারও পায় নাই জীবনেও কোনদিন এই লোকটা ব্রিজ আর রাস্তা তৈরি করে সরকারের কাছ থেকে বিন উত্তোলন করতে পারবে না ঠিক তদ্রুপ মুসলমানি পাইতে হইলে ইঞ্জিনিয়ার মুহাম্মাদুর রসুল প্লানে হতে হবে এই জন্যে আল্লাহ পাকের অনুমোদিত ব্যাপার নামাজ করে যদি আল্লাহ থেকে নেই করতে চান নামাজটা হতে হবে মোহাম্মদ রসুল্লাহ প্লান অনুযায়ী রোজা রাখা আত্মাপের অনুমোদিত এ বাদন করলে কখনোই নেতোলন করা যায় না জীবনে নেকি বাড়াইতে চাও দুইটা জিনিস একসঙ্গে আমল করো একটা হলো আল্লাপের অনুমোদিত ব্যাপার কোন নতুন কাজ করে পাকের কাছ থেকে নাকি উত্তরণ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় এ ব্যাপারে আপনাদের সহজ পূজা আমাদের দেশের একজন ইঞ্জিনিয়ার থাকে থানার আর সাফ থাকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কে চায়নায় পাঠাইছে সরকার ছয় মাসের প্রশিক্ষণের জন্য এবং অবস্থায় ছয় মাসে যত কাজ হবে এগুলোর কি বিল উঠবে না উঠবে তার সিগনেচারে যেগুলি নতুন ব্যাপার এগুলি করে যদি আল্লাহর কাছ থেকে বিল নিতে চান তাহলে মোহাম্মদুর রসুল্লাহ ঘোষিত সাফ ইঞ্জিনিয়ার ও নামের কোন ডাক্তারকে ডাক্তারের প্রেসক্রিপশন মানলে পেটের বেচা ভালো হতে পারে কোন ডাক্তারের প্রেসক্রিপশন চলতে পারে না পারে সম্মানিত উপস্থিতি কথাগুলা দিল্লা খুঁজার জন্য চেষ্টা করবেন আজকে আমার আলোচনার বিষয় ছিল মনে আছে তো বললাম যারা ইমান আনলো আন্ল করলো তাদের জন্য মেহমানদারি হবে জান্নাতুল শুভানন্দা বললেন না যে এখন একটা প্রশ্ন আসতে পারে আজীবন সেখানে থাকবে এখান থেকে কেউ বের হয়ে আসতে না। সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদের সকলকেই ইমান আর কামল করে পৃথিবী থেকেই জানাতের বুকিং দেওয়ার তোফিদান করুক জোরে বলেন আমির আরো একটু জোরে বলেন আমির কারণ এখানে সবে আন এমন নয় এমন প্রচুর পরিমাণে আছে করতে কিন্তু এ নামাজটা তো হইতে হবে কা ষাট বছর আমরা এখনো মসজিদে রেখেছেন কিন্তু দিন আমি আমার নামাজ তো আমাদেরকে দেখাই নেই ঠিক বললাম এবং নামাজের কোন আপনাদের খেদ মতে চেয়ার থেকে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আমি দেখাবো আপনাদেরকে কি মারাত্মক ভুল যে ভুলের কারণে আমার জীবনের নামাজ হচ্ছে না অথচ আমি বুঝতেছি আপনি মসজিদের তালা খুললে আপনার নামাজ হবে না আপনার নামাজ হওয়ার জন্য নামাজ তাকে পড়তে হবে মোহাম্মদুল্লা সাল্লামের ডিজাইনের তরিকায় নিয়মে আলহামদুলিল্লাহ আমি এক থেকে উঠি আমি আপনাদেরকে একটু দেখাই পারলে একটা মস্তিষ্ক আমাকে দিলে ভালো হয় খুব ভালো করে বুঝবেন আমরা অনেক নামাজ আছি যারা নামাজ পড়ি এই পদ্ধতি আমার মুখের দিকে চেয়ে থাকবেন মুখ নামাজ করতেছি কিন্তু নামাজ শুরু করলাম তার মানে কি বুঝছেন নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ খোলেনাই নাই বলেন তার মুখ খুললো না ওই লোকের নামাজ হয় নাই ওই লোকের নামাজ হয় নাই ও কাবা শরীফের ভিতরে গিয়ে পড়ছে তাও হয় নাই মদিনায় গিয়ে পড়ছে তাও হয় নাই কেন হয় নাই নামাজের শুরুতে আল্লাহ আকবর আমি রুকু করছি রুকুর তসবি তিনবার পড়েছি এরপরে আমি দাঁড়াইছি সব পড়েছি বা পড়েছি হলো মনে মনে পড়েছি কেমনে মনে মনে মনে মনে কোরআন করলে কোরআন করা হয় না নামাজ হয় নাই পুরা জীবনের নামাজ ঘুরে পড়তে হবে দেখেন কত বড় সর্বনাশ হয়ে গেছে কত মারামারি করছেন শূন্যতের জন্য আপনার ফরজেরই তো খবর নাই আপনার তো ফল তরি খবেন আপনার তো নাম আস্তে কত লাফলাফি করছি আমাদেরকে জিজ্ঞেস করে দেখেন পরে আমি বলে যাই পরে পরবর্তীতে জিজ্ঞেস করে দেখেন তাহলে কেমনে করতে হবে জোরে যখন পড়ি মিব তো জোরেই পড়ি আর কি জোরই পড়ি আসতে যখন করতে হবে। বা উচ্চরণের আওয়াজটা অন্যের কান পর্যন্ত পৌঁছানো যাবে না নিজের কান পর্যন্ত পৌঁছাইতে হবে দেখেন আমি পড়ি এখন শুদ্ধটা দেখাইতেছে দেখেন কানে এইভাবে মুখ খুলে আকবর আলহামদুলিল্লাহ রহমান এগুলি মুখ খুলে পড়তে হবে তবে আস্তে যখন পড়ব তখন পড়ার আওয়াজ অন্যরা শুনবে না এই হলো এক নাম্বার মাসান কি ব্যাপারটা কি হয়েছে কি বুঝলেন রুকু থেকে সুজান তারা কি কোথায় গেছি চিন্তায় গেছি এটা কি আমি জীবনে প্রথম করলাম আছে এই পদ্ধতিতে এই পদ্ধতিতে যেই মুসলমান নারী আর পুরুষেরা নামাজ পড়েছে তাদের নামাজ হয়নি কেন হয় নাই রুকু থেকে সুজা হয়ে খাড়া হওয়া ইচ্ছায় তরক করে তাতে কয় দশজন সৌষের দাদির নামাজ ঠিক করা যাবে কয় ডজন বলেন না কেন আওয়াজ করেন না কেন সৌষের দাদিলে নামাজ ঠিক করা যাবে ভুলে যদি কারো ছেড়ে যায় কোনো আজিব এই কাজটা যে করলো সে কি ভুলে করেছে না নিজের ইচ্ছায় করেছে নিজের ইচ্ছায় করেছে এই জন্য অবশ্যই এই রোগ তার নামাজকে কোনো সিস্টেম নেই তাহলে কি করতে হবে নারী হোক আর পুরুষ হোক দেখেন যেটা পড়তে পারেন পড়েন না পড়লেও কোন অসুবিধা নেই নামাজ হবে কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন না আপনার নামাজ হবে না সুজা হয়ে দাঁড়াতে হবে কিচ্ছু বলেননি অসুবিধা নাই নামাজ হবে কিন্তু আপনি সুজাই হননি নামাজ হবে না তিন নাম্বার মাসারা ভালো করে দেখেন দুই শ্রেদ্ধার মাঝখানে সোজা হয়ে বসা কি আবার বলেন এটা যদি কেউ নিজের ইচ্ছায় ছেড়ে দেয় তাহলে সৌ দিয়ে নামাজ রিপিট করার কোনো সিস্টেম নেই যে লোকটা এই কাজ করলো সে কিন্তু নারী পুরুষের কিন্তু একই মাস আনা এই ব্যাপারগুলা বুঝাতে পারছি আপনাদেরকে যখন তখন একদম স্থীল হয়ে চলে কিন্তু তার মানে বুঝায় যে অর্ধেক বুঝর্গ হয়ে গেছে আর অর্ধেক বাকি কি হাত হাত সোজা হয়ে বসার কথা হাতিস আছে সোজা হয়ে দাঁড়ানোর কথা আপনি পাকা হয়ে বসলেন কিসের বুজুরগি মিয়া আমরা সবাই কিদিন তাই হয় না কোনোদিন এক রাখাত কোনোদিন দুই রাখাত মিস করেছি এখন ইমাম সাহেবের নামাজ শেষ হওয়ার পর তো ইমাম সাহেব সালামালাইকুম সালাম আলাইকুম নামাজ শেষ করে ফেললো আমি আর আপনি কি করবা কি করবো তখন যদি বলেন আমরা উঠবো আল্লাহ আকবর পিছনের লোক আর একটাও নাই সব দাঁড়িয়ে গেছে পরে ইমাম সাহেবুল্ল আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি ফরজ ওয়াজি এতক্ষণ পর্যন্ত ইমামের সাথে আপনাকে থাকতে হবে সালাম ফিরাবেন না বা ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন এই জন্যে আদা হলো দুই দিকে সালাম যখন শেষ এরপর আপনাকে দাঁড়াতে হবে ভাতে মজা বেশি না মজা বেশি দুই গুরু এক ভাতে তরকারিতে সব হলো তরকারি আমি আপনাদেরকে চারটে মাসলা কেন বললাম আপনাদের ভিতরে একটা অনুভূতির জাগ্রত করানোর জন্য গত বছর কোরআনে পাকের আজমতের উপরে কোরআনে পাকের ইজতের উপরে কথা বলেছিলাম আমি পরবর্তীতে রিপোর্ট নিয়েছি প্রচুর মানুষের আগে মাসাইল জানতে হবে তারপরে মানতে হবে মনে থাকবে কি তাহলে আমি যে নামাজ পড়ি নামাজের মাস আদা আমার জানা দরকার আছে না নাই অনেক মানুষই তো এখানে এমন আছে যারা এই চা সমস্যার কোন এক সমস্যার ভিতরে তাদেরকে তিনি সঠিক নির্দেশনা জরুরি চলার পথ পথ যদি না বলা হয় তাহলে এই লোকগুলা দিনদার হবে কেমনে কথা বুঝাইতে পারছি আমি একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিতে চাই এই দোয়াটা আপনারা যদি শিখেন আমুল করেন তাহলে প্রতিবার পড়লে বিশ লক্ষ নাকি আপনাদের আমল কখনো ভা যায় না দৈনিক বিশ পঞ্চাশ বার করে পড়বেন আমার ব্যবসা কি হবে আমার ব্যবসা হবে আপনারা সবাই মিলে পড়ে যেই পরিমাণে নে সবাই মিলে পাবেন ওই পরিমানে আমি একাই পেটে থাকবো ইন্সুরেন্স দেখছেন তো ইন্সুরেন্স দুনিয়ার ইন্স্যুরেন্স এর কোম্পানির মালিকেরা এত অভাব নিয়ে যদি যে একটা পলিসি খুলে দেয় তাকে যদি সারা জীবন দিতে থাকে আমার মালিকের কাছে তো কোন অভাব নাই মালিক তো দিতেই থাকবেন এই জন্য ব্যবসাটা করতে চাইতেছি পরে আমার সাথে এটা মুখুস্ত হয়ে গেছেন আপনাদের এটা তো কালিমা আর কুলা কালিমা আর কুলা এই দুইটা মিলে দোয়া হয়ে গেছে পড়েন আমল নামায় চল্লিশ লাখ আর একটা দোয়া সেম দেখি কিন্তু এই দোয়া সবসময় পড়া যায় না এই দোয়া করতে হয় বাজারে ডুকে বাজারে ডুকে দোয়াটা করতে হয় সেম এই পরিমাণে নাকি আমি একবার বলি আপনারা শুনেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহيي ওয়া يمীত ওয়া হুয়া হাইয়ুন আলিমুল দুশো টাকার বাজার করে দুনিয়ার বাজার দুশো টাকার করলেও জান্নাতের একাউন্টে বিশ লাখ ডুকায় দিয়ে দিয়ে আসে মনে থাকবে তো আর দোয়া শিখাই হ্যাঁ আমল করবেন তো এই দোয়া তো সন্ধ্যা আগ পর্যন্ত তার মরণ হলে আল্লাহ রসুল বলছেন তাকে জান্নাত দেওয়া হবে এটা হলো সবচেয়ে বড় দোয়া তাই না একবার করছে ফজরের পর্যন্ত যদি তার মরণ হয় তাহলে এই লোকটাকে আল্লাহ হবে। তার মানে এই বারো ঘন্টার মেয়াদী এই দোয়া দোয়াটার নাম হলো সৈল ইস্তেফা আমি পড়লে মনে থাকবে না একটু বড় নামটা মনে রেখেন হুজুরদের কাছ থেকে লেখে নেবেন সহ আমি পড়ি اللهم أنت ربي لا إله إلا أنت صنقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعود بك من شر ما صنعت أبوه لك بنعمتك علي وأبوه بدنبي فاغفر لي فإنه لا يغفر الدنوب إلا أنت সহজ পদ্ধতি আছে আমি আপনাদেরকে শিখিয়ে দিই আপনারা এই পদ্ধতিতে এক সপ্তাহে মুখস্ত করতে পারবেন একদিন এতটুকু মুখস্ত করেন পরের দিনা পরের দিন এতটুকুন মুখস্থ করেন এরপরে দেখবেন পাঁচ তিন বা ছয় দিনে পুরো আপনার মুখস্থ হয়ে গেছে কোথায় যাব এটা যদি বলেন না ভাই এটা খালি শট না এটা আরো শট এর আর শট কি আছে আমি রসুলের দালালি করি টিকিট পাওয়া যায় খালেদার দালালি করলে এমনি কি বলে দানের শিশ মার্কা পাওয়া যায় রসুল্লাহর দালালি করলে আল্লাহ পাওয়া যায় কথা বুঝাইতে পারছি যেমন আমাদের দেশের ছেলেরা কেউ নেইমার কাটিং দিতে চাই কেউ মেসি কাটিং দিতে চায়। চুল কাটার ব্যাপারে চুল কাটার ব্যাপারে নেইমার কাটিং মেসি কাটিং রোনালডো কাটিং দিতে চায়। তার মানে একজন আর মতো চলতে চাই এর ভিতরে সবচাইতে সুন্দর চেহারার অধিকারীকে সুন্দর চরিত্রের অধিকারীকে উন্নত বংশের অধিকারীকে সবচাইতে উন্নত মানের ফিটনেস কার্ড ছিল সেই এই জন্যে আমরা আজকে এখান থেকে শপথ গ্রহণ করতে পারবো যে আমরা ডিজাইনে চলতেছে কয় নম্বরের ডিজাইন অবলম্বন করবো চুল কাজ পোশাক পরছে আমি সেই জাতীয় পোশাক পরবশাল সাজাবো আমার রসুল কেমন সাজানো ছিল আমি কেমন করে সাজাবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমাদের মডেল হবে কথা বুঝাইতে পারছি আপনাদেরকে আল্লাহ আমাদের সকলকে আলোচিত কথাগুলোর উপরে আমলে তৌফিক দান করুক জোরে বলেন আমিনা اللهم صل وسلم على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تذي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنت رحمة إنك أنت الوهاب اللهم حب وزينه في قلوبنا وكرح إلينا الكفر والفسوق والعسيان اللهم نكبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك أكون كريم ইমা নজারে তিন দিন ব্যাপী আয়োজিত মধ্যরজনের সমাপরি মুহূর্তে আল্লাহ হাজার হাজার মুসলমান নারী পুরুষদের কিনে তোমার আলী সান্দর হাত উঁচু করেছি দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং তিন দিনের তফসির কবুল না আজকের এই মাহফিল খানা উপলক্ষ করে তেমন জীবনের সকলে বাজত কবুল করে নাও পর আনম এখানে এমন কোন মানুষ নাই যেই লোকেরা কোনজন অন্ধকার কবরে যায় নাই कबर रेखे आव कलिदार सन्तान के चिरतरे विदाय दिए रफिका हायत के दुनिया विदाय दिए कबर भेखे জানি গো আল্লাহ আমাদের আপন কবরের খবরের ভিতরে কার কোন হালত আছে দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের আপন জনের তুমি জান্নাতের বাগান বানাও আলামিন হেদায় যদি ওদের কপালে না থাকে আল্লাহ আল্লাহ সদ্যাদের পরিণতি তুমি ঘটায় যাও এ পর্যন্ত সকল দিনের দাও আমাদের দুনিয়ার থেকে চলে গেছেন তাদের মকাম বলন্দ করো যারা বেঁচে আছেন তাদের নেখায়াত দাও দিগুলো আমাদের উপরে চলমান রাখো উদয় হবে অস্ত যাবে আল্লাহদিন্তুমি জাহুয়া বাজারের তফসিল খানা দায় আল্লাহ নিঃসন্দেহ একটা সময় এমন আসবে যখন আমরা আলোচকেরা দুনিয়ার থেকে বিদায় নেব আজকের অতিথিবিন্দু দুনিয়ার থেকে বিদায় নেবেন আজকের ভাষ্যকাল পরিচালক শ্রোতা মন্ডলী থেকে বিদায় নেবেন আল্লাহের ভিতরে এই তফসির আলোচনার দ্বারাই এলাকার সকল মানুষের দিন চেতনার ভিতরে পরিবর্তন সাধন করেন আলম বহু মানুষ বহু থেকে আসছে দূর করে দাও আয় আল্লাহ কে কোনালি সলভ করে দাও আয় আল্লাহ কে কোন রোগে আক্রান্ত আল্লাহ তুমি শিফা দান করে দাও আগামী কালকের সমাবেশে সকল মেহমানদের মাল্ল তোমার জান্নাতি হওয়ার সটক আমরা জানতে পারলাম ইমা নারনে কামল আমাদের পুরা জিন্দিগিতে ইমা নারনে কামলের সম্বল তৌফিক দান করে দাও আল্লাহ দুনিয়া থেকেই তোমার জন্মাতের বুকিং ব্যবহার করে দাও প্রকুল যে কাজ করলে তুমি আমল তোমার পয়ের অনুকরণের দ্বারা আমাদেরকে ধন্য করো তলান্তালিমায় وصلى الله تعالى على خير خلقه محمد وعاله واصحابه اجمعين امين امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته